অন্য নবীদের সাথে ইসা আলী ইসলামের একটা পার্থক্য আছে এই অর্থে যে অন্য নবীদের ক্ষেত্রে আমরা এবং খ্রিস্টানরা ইহুদিরা নবী বলে মানে যেমন সবাই মুসলিম ইব্রাহিমি বলি বা খ্রিস্টান বলি তাকে সবাই আমরা নবী বলে মনে করি বাইবেলে অনেক নবী যেমন সুলাইমান দাউদ আলি ইসাল্লামের কথা আছে যদিও বর্ণনাগুলোর সাথে আমরা একমত না কিন্তু এই ব্যক্তিরা যে নবী ছিলেন সেটা নিয়ে আমাদের সাথে খ্রিস্টান বা ইহুদিদের কোনো দ্বিমত নেই দিমৎ যাকে কেন্দ্র করে তৈরি হয়েছে তিনি হচ্ছেন আইসা আলহ ইসালাম তাই বলা যেতে পারে যে ইতিহাসের একজন কেন্দ্রীয় চরিত্র হচ্ছেন আইসা আলহ ইসালাম তো পার্থক্যটা কি পার্থক্যটা যদি আমরা দেখি তাহলে ইহুদি এবং খ্রিস্টানরা আইসা আলাহ ইসাল্লাম এর ব্যাপারে বিশ্বাসের ক্ষেত্রে দুই প্রান্তে অবস্থান করছে ইহুদিরা বলে আইসা আলহি ইসাল্লাম ছিলেন মারিয়ামের অবৈধ সন্তান খ্রিস্টানরা বলে তিনি ছিলেন আল্লাহর পুত্র একটা হচ্ছে অতিভক্তি খ্রিস্টানদের ক্ষেত্রে যে তারা অতিভক্তি করতে গিয়ে আলহালামকে আল্লাহর পুত্র বলে সাব্যস্ত করেছে আর ইহুদিরা তার বিরুদ্ধে অপবাদ দিতে গিয়ে মিথ্যাচার করতে গিয়ে বাড়াবাড়ি করেছে চরম মাত্রা বাড়াবাড়ি করেছে তারা তাকে জারত সন্তান বলে অভিহিত করেছে নবাবুল্লাহ আমরা মুসলিমরা বিশ্বাস করি কি আমরা বিশ্বাস করি তিনি হচ্ছেন কুমারী মারিয়ামের সন্তান যে আল্লাহ জন্ম দিয়েছেন অলৌকিক পন্থায় কোন ধরনের পিতা ছাড়া তিনি হচ্ছেন আল্লাহর একজন উলুল একজন যে আছেন আইসা আলী ইসালাম তিনি আল্লাহর পুত্র নন তিনি আল্লাহর রাসুল আল্লাহর কোনো পুত্র সন্তান থাকতে পারেনা পুত্র বা কন্যা কোনোরকম সন্তান আল্লাহ থাকতে পারে না তিনি এসবের আর আরেকটি বড় বিষয় আছে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 যখন তার কোলে কুমারী কুমারী মারিয়ামের কোলে আহ ইহুদিরা দেখলো বনি লোকরা দেখলো যে তার গর্ভে তার কোলে একটা সন্তান স্বাভাবিকভাবেই তারা তার বিরুদ্ধে কুচট লাগলো তো এরপর আল্লাহ আল্লাহতালা তার বান্দি মারিয়ামের ইজাত রক্ষা করার জন্য একটা অলৌকিক বিষয়ের অবতারণা করলেন মারিয়াম ছিলেন আল্লাহর একজন সৎ বান্দি একজন সৎ বান্দি তার চারিত্রিক কোনো ত্রুটি ছিল না ইমানের দিক থেকে তিনি ছিলেন পরিপূর্ণ তো আল্লাহ তার এই বান্দির মর্যাদা রক্ষা করলেন এইসা ঈসা যখন কোলে মারিয়ামের কোলে সবাই দাঁড়িয়ে আছে মারিয়ামের দিকে সবাই আঙ্গুল তুলছে ছিছি করছে সেই মুহূর্তে তিনি ঈসার জবান খুলে দিলেন কোলের শিশু কথা বলে উঠল তো খুবই নাটকীয় ভাবে খুবই নাটকীয় ভাবে ঈসার জীবনের শুরু তিনি কথা বললেন তিনি বলে উঠলেন কি তিনি বললেন প্রথম কথার তিনি যেটি বললেন সেটি হচ্ছে ইন্নি আবদুল্লাহ আমি আল্লাহর তো আয়াতটি তিনি কি বলেছেন সেটি কোরআন আল্লাহ তাল্লাহ উল্লেখ করেছেন তিনি বলেছেন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 তিনি আমাকে উদ্ধত করেননি হতভাগাও করেননি আমার প্রতি শান্তি যেদিন আমি জন্মেছি যেদিন আমার মৃত্যু হবে এবং যেদিন আমি জীবিত অবস্থায় হব। পুনরুখিত হবো আলহাম হচ্ছেন যাকে জন্ম মৃত্যু এবং পুনরুত্থান এই তিনটি ক্রাইসিস বা ক্রিটিক্যাল সময়ে আল্লাহ তালা শান্তি মধ্যে রাখবেন কোন টেনশনে রাখবেন না তো এমনই একজন প্রিয় বান্ধব হচ্ছেন ইসা আলহিম ইসা আলি ইসালাম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 এই দৃশ্য দেখে উপস্থিত লোকরা একটু বলা যেতে পারে মুষ্টি পড়লো তারা যেভাবে করে অপবাদ দিচ্ছিল তারা কিছুটা পিছিয়ে গেল তারা বুঝল যে এখানে আসলে কিছু একটা আছে একটা অলৌকিকতা আছে বা মারিয়ামের ব্যাপারে একটা চারিত্রিক ব্যাপারে তারা জানে যে মারিয়াম একজন স্বপ্নারী ছিলেন তো তারা কিছুটা পিছিয়ে পড়লো বলা যায় তো যাই হোক আইসা আলহিসাম বড় হয়ে উঠলেন ইসা আলাহ সালাম প্রতিকূল অবস্থার মধ্যে আসলে বড় হতে হয়েছে কারণ তার বাবা নেই এবং তার জন্মের বিষয়টা অলৌকিক তো এই তিনি দেখা যেত আসলে কোন স্থানে কখনো এখানে কখনো ওখানেই তো যাই হোক তিনি যখন বড় হয়ে উঠলেন আল্লাহ তালার বাদা অনুসারে আস্তে আস্তে তার মধ্যে যে নবুয়ের যেই নিদর্শনগুলো সেই নিদর্শনগুলো আস্তে আস্তে প্রকাশ পেতে লাগলো কি সেই নিদর্শনগুলো সেগুলো হচ্ছে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 এবং তিনি তাকে শিক্ষা দেবেন কিতাব এবং হেকমা তিল এবং তাকে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 আমি তোমাদেরকে তা বলে দেব তোমরা যদি নিদর্শন আছে সকল রাসুলের মতো তাকে দুটো জন শিক্ষা দিয়েছেন কিতাব এবং হিকমা অর্থাৎ নলেজ বা এবং জাজমেন্ট যে জ্ঞানকে প্রয়োগ করার জন্য বাস্তবতা বোঝার ক্ষমতা বাস্তবতার জ্ঞান এবং কিতাবে কেন দুইটাই দুটোই নবীর মধ্যে থাকতে হবে একজন শিক্ষা দিয়েছেন তাওরাত অলৌকিক নিদর্শনগুলো কি ছিল তার মধ্যে একটি হচ্ছে তিনি মাটি দিয়ে পাখির আকৃতি বানাতেন তাতে ফু দিতেন ফু দিতেন এবং সেটা পাখি হয়ে উড়ে যেত তিনি জন্মান্ধ রোগীর চোখের উপরে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 সমাজের বলা যেতে পারে টক অব দা টাউন বা একটা কেন্দ্রবিন্দু হয়ে উঠতে লাগলেন আস্তে আস্তে এই প্রভাবশালী ব্যক্তিত্ব হয়ে উঠলেন যদিও তিনি বেশ প্রভাবশালী হয়ে উঠলেন কিন্তু দেখা গেল অলৌকিক ঘটনাগুলো দেখার পরেও তারা ইমান আনল না বেশিরভাগ লোক তারা ইমান আনল না তবে এ প্রসঙ্গে একটা কথা আমরা বলি তার অলৌকিক ঘটনাগুলোর ব্যাপারে ব্যাপারে আল্লাহ তাল্লাহ নবীদেরকে এমন স্বপ্ন দিয়ে পাঠান যেই জিজাগুলো তৎকালীন সময়ের সমসাময়িক যে উৎকর্ষগুলো যেসব জায়গায় সেই সমাজ শ্রেষ্ঠত্ব দক্ষতা কৌশল অর্জন করেছে সেই বিষয়গুলোকে এই জিজাগুলো চ্যালেঞ্জ করে যেমন মুৌসা আলহ ইসলামের সময় জাদুবিদ্যায় ছিল লোকজন শ্রেষ্ঠ এটা একটা ফ্লারিশমেন্টের জায়গা ছিল প্রোগ্রেস করার জায়গা ছিল জাদুবিদ্যা এটা তারা এগিয়েছিল মুসা আলি ইসলাম এমন একটা জাদু নিয়ে আসলেন এটা তাদের জাদুকে হার মানালো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 তারা চিন্তা করতে পারতো না এটা কি সম্ভব কিভাবে এটা তিনি এমন ভাবে এমনভাবে চিকিৎসা করতেন এখনো সম্ভব না বিজ্ঞান যতই উন্নতি করুক চিকিৎসা বিদ্যা যতই উন্নতি করুক চোখের উপরে হাত বুলিয়ে দিয়ে জন্মন্ধুরু গিয়ে সারিয়ে এটা আহ সব সময় জন্য নিরাকাল এই বিষয়টা তখনকার যে এক্সেলেন্স ছিল তাদের তাদের যে ফিল্ডে তৎকালীন সমাজে সেটাকে তিনি হার মানা হার মানালেন তা আল্লাহর ইচ্ছায় তার মসিজাগুলো এর নিয়ে আমরা দেখি আসুলামের ক্ষেত্রে যে আরবরা ছিল সাহিত্যের সেরা কোরআন তাদের সব সাহিত্যকে ম্লান করে দিল কোরআন তাদের সব সাহিত্যকে হার মানতে বাধ্য করলো সাহিত্যিকদেরকে তো যাই হোক তো এই দেখার পরেও বেশিরভাগ লোক ইমান আনুল্লাহ বেশিরভাগ লোক আইসা আল্লাহ ইসলামকে আসলে প্রত্যাখ্যান করলো অল্প কিছু লোক ইমান নিয়ে তারা কারা আমরা বিভিন্ন বর্মা দেখতে পাই বন্য কিছু ইসরাইল নেতা আছে যে তারা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 রাসুলদের বিরোধিতায় এই লোকগুলো বেশি এগিয়ে থাকে আচ্ছা কেমন সমাজে কোন ধরনের একটা সমাজে ইসা আলহকে পাঠানো হয়েছিল ইসা আলাহিস্লাম যখন বন ইসরায়েলের কাছে আসলেন তখন ওভারঅল বলা যায় যে বন ইসরায়েল সমাজ ছিল প্রচন্ড বিলাসিতার মধ্যে লাকজারিয়াস লাইফ স্টাইল যেটাকে আমরা বলি সেটার মধ্যে তারা ডুবে ছিল প্রচন্ড ভোগবাদিতা দুনিয়া এবং দুনিয়ার পেছনে ছোটা এরকম একটা সমাজে ইসা আলহিসকে পাঠানো হয়েছিল তো আল্লাহ আহ ইসা আলহ চরিত্র কেমন করে তৈরি করেছিলেন আসা আলহ ইসলাম ছিলেন এমন একজন মানুষ যিনি ব্যাপক বলা যায় তিনি খুবই যুহুদ করতেন তিনি ছিল একজন জাহিদ যিনি জুহুত করেন অর্থাৎ তিনি খুব সাধা একটা লাইফ স্টাইল তার ছিল দুনিয়ার প্রতি কোনোহ ছিল না দুনিয়ার সাথে তার কোনো তালাব হয়ে গেছে বলা যায়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 কিন্তু রামাদানের মূল যে স্পিরিট তাকুয়া সেই তাক কিন্তু আমরা ফিরিয়ে ফিরিয়ান্তে পারছি না হয়তো দিনগুলো করার পর বাকি দিনটা আমাদের যেমন যাওয়ার যাচ্ছে যাব কিছুটা করছি হারাম কাজ ছাড়ছি না টিভি দেখছি বা সব আল্লাহ কাজ নিষেধ করেছেন সেই কাজগুলো ঠিকই করছে এবং ঈদের দিন আসলে আসলে দেখা গেলো আমাদের সবকিছু যা আমরা অর্জন করেছিলাম রামাদানের সব সব চলে গেছে ঈদের দিনকে আমরা একটা ঈদের ঈদের দিনকে কেন্দ্র করে আমাদের যত বিশাল বিশাল আয়োজন গরমানের ঈদে গরু কেনা ঈদ উল ফিতরে আহ বা সংজনের নতুন জামা কেনা তাকিমেন্ট ছিল আমি ঈদ পালন করছি তারা বলতো তারা আমার তাওরাত মানে কিন্তু আসলে মূল স্পিরিট সেটা নাই সেটা ছিল না এইটা চাচ্ছিলেন এই সালেসাম ফিরিয়ে আনতে শুধু নিয়ম সর্বস্বতাই কিন্তু সবকিছু নয় সরিয়ার একটা উদ্দেশ্য আছে সালাতের উদ্দেশ্য আছে আহ আছে জাকাতের উদ্দেশ্য আছে তিনি এই উদ্দেশ্যগুলো অর্জন করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করছিলেন যেন যারা সেদিকে মনোযোগী হয় কিন্তু এটাতে বাদ সাধল কিছু মানুষ আবার সেই নেতৃস্থানীয় লোকেরা যেটা প্রত্যেক নদীর ক্ষেত্রে হয়ে কিছু লোক ইহুদিদের কিছু লোক যারা ছিল ধর্মীয় এবং শাসন কর্তৃ কর্তৃত্বের অধিকারী তারা বিষয়টা পছন্দ করলো না কেন তারা বিষয়টা পছন্দ করল না এখানে একটা বিষয় বলা যায়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 পার্টিকুলারলি সেটা ছিল ইবাদতের দিন কিন্তু দেখা যেত এই সাবাদ ঘিরেও এই আলেম বা এই নেতা যারা ছিল শীর্ষস্থানীয় তারা এটাকে ঘিরে একটা ব্যবসা করতো এটাকে ঘিরে নিয়মগুলোকে তারা বিভিন্ন হবে এদিক ওদিক করে নিজেদের কাজে লাগাতো ব্যবসার একটা উপ একটা উৎস তৈরি করেছিল তাদের দিনকে দিনকে তারা তাদের ব্যবসা বানিয়ে ফেলেছিল তো যখন আইসা সালাম তাদেরকে আখিরাতের দিকে ডাকলেন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 ঈসা ধর্মের মধ্যে নতুন নিয়ম আনতে চায় এই ধর্মে একটা বিশাল একটা প্রচারণা পোপাগান ঈসার ব্যাপারে ধারণা করে ধর্মকে নামসা আলা আসলে কি তাই করেছেন আল্লাহ তালা কোরআনে বলেছেন ঈসা ছিলেন আইসা আলাহ ছিলেন তাওরাতের সত্যায়নকারী আনকারী সুরত সফে আল্লাহ তালা বলেছেন মুসদিকি জিনতে وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِنْ بَعْدِهِ اسْمُهُ أَحْمَدُ فَلَمَّا جَاءَهُم بِالْبَيِّنَاتِ قَالُوا هَذَا سِحْرٌ مُبِينٌ هَي بُنِي إِسْرَائِيلَ নিশ্চয় আমি তোমাদের নিকট আল্লাহর রাসূল অর্থাৎ এটা কথাটা বলছেন ঈসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম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 আল্লাহ রসুল্লাহামের ব্যাপারে করলেন তিনি তার গুলো দেখালেন তখন তারা বলল কল হা তারা বলল এটা তো পরিষ্কার জাদু অর্থাৎ তারা প্রত্যাখ্যান করল মূলত তারা যে বিষয়টাকে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 কিছু বিষয়কে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য কিছু বিষয়কে হারাম করে দেওয়া হয়েছিল নবীদের নবীদের অবাধ্যতা নবীদের সাথে আহ বেধাবী করা এই ধরনের কিছু অপরাধের জন্য আইসা আল ইসলাম তাদের জন্য বিষয়টা সহজ করে দিলেন আবার তিনি কিছু বিষয়ে যেগুলো হারাম ছিল হালাল বিষয়কে হারাম করা হয়েছিল সেগুলোকে আবার তিনি হালাল করে দিলেন তিনি বলছেন কথা এই বিষয়টা সুরাল ইমরানের আছে পঞ্চাশ এবং এগারো নম্বর আয়ী আইসা আল ইসলাম বলছেন এবং আমি এসেছি আমার পূর্বে তাওরাতে যা ছিল तर सत्यता प्रदान करते तुम्हारे जातिपय तुम्हारे बैध करते तुम्हारे रबर निकट निदर्शन क्या करोगत हो निश्चय आल्लाब ए तुम्हारे रब अतए इबादत करो यथ तो एक कथा इटाईस मेसेज आल्ला तुम्हारे रब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 আল্লাহ কি করবেন কিনা এমন পাঠাতে পারবেন কিনা এরকম তো শুনে মনে হতে পারে আমাদেরকে তারা জিজ্ঞেস করছেন আসলে অন্যটা আছে জানি সুরা সফেই আছে যে আল্লাহ ইসার সাহা সাহায্য করছেন যে কে হবে আল্লাহর পথে আমার সাহায্যকারী কয়লা হাওয়ার সর আল্লাহ হাওড়িরা বলল আমরাই হব আপনার আল্লাহর কথা সাহায্য করে তো হাওয়ারিরা আল্লাহ বিশ্বাসী ছিলেন তো তারা আসলে জানতে চাচ্ছিলেন বা করেছিলেন যে আল্লাহকে সজ্জিত একটা টেবিল একটা তো তখন বললেন ইতাকুল্লা হিনক তোমরা আল্লাহকে ভয় করো যদি তোমার আমার হও তোমরা কেন এমন অনুরোধ করছো হয়তো এটাই তিনি বলতে চাচ্ছিলেন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 कारण ब्याख्यालय खा रिजिकारा तला चाची घटना देख ले तरफ मन तृप्त हो तरह विश्वास तरफ विश्वास घटना तरफ जीवन एक मन रखार मत घटनादर्शन हो এই ঘটনার ব্যাপারে সাক্ষ্য দেবেন যে আইসা ছিলেন সাক্ষী আমরা জানি যে কিয়ামতের দিন কি হবে যে উম্মার ব্যাপারে সাক্ষ্য নেওয়া হবে তো উম্মাও সাক্ষ্য দেবেন অভিদের ব্যাপারে তো তারা এই ব্যাপারে সাক্ষ্য দিতে তো আইসা তখন তাদের অনুরোধটা রাখলেন তিনি তখন আল্লাহ কাছে দোয়া করলেন দোয়াটা হচ্ছে قال عيسى بن مريم اللهم ربنا নম علينا জি من السماء تكون লাইন ন ইদম মি সম্লি অত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 করলেন আল্লাহর কাছে কিন্তু একটু ভিন্ন সিকোয়েন্সে তিনি আগে যাই হোক এটা হয়তো তিনি সূর্য দিয়েছেন মোস্ট প্রবলেম এই ধরনের কিছুই আহ একটা বিষয় উল্লেখ্য সেটা হচ্ছে সাহাবিরা অর্থাৎ রাসুল্লাহ সাহাবিদের মধ্যে রকম অনুরোধ দেখা যায়নি যেটা হাওয়ার করেছিল যে এমন কিছু দেখতে চাওয়ার আকাঙ্ক্ষা বা অনুরোধ হবে তারা কখনো বন ইসরা মতো রাসুল সাল্লামের কাছে অনুরোধ করেনি যে আমাদেরকে একটা আহ দেখানো হোক যারা এটা কখন চাননি তো এটা একটা পার্থক্য আমরা দেখি সাহাবিদের সাথে হাওয়ার ইন্দেশ তো এরপর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 তারা নাক গলায় কিন্তু ইহুদিরা তাদের কাছে গিয়ে যেটা বোঝালো যে এই লোকটা করছে এই লোকটা মানুষকে বিভ্রান্ত করছে এই লোকের কারণে তৈরি হচ্ছে গভর্নর ঈসাকে হত্যা করতে হবে কারণ সে বারবাড়ি করছে ধর্মদ্রোহিতার অভিযোগ পায় ধরনের কিছু এগুলো এরকম কিছু জের ধরে তারা রায় দিল তো এরপর ঈসা আলাামকে হত্যা করার জন্য তারা যেটা করলো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 রক্ষা করেছেন স্মরণ করো যখন আল্লাহ বললেন হে আইসা নিশ্চয়ই আমি তোমাকে পরিগ্রহণ করব। তোমাকে আমার দিকে উঠিয়ে নেব কাফিরদের থেকে তোমাকে পবিত্র করব। যারা তোমার আনুগত্য করেছে তাদেরকে কিয়ামত পর্যন্ত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 তো কি হয়েছিল আল্লাহ নিজেই সেই আই সাকে হত্যা করা হয়নি সুরানি একশো পঞ্চান্ন بل طبع الله عليها بكفرهم فلا يؤمنون إلا قليلا وبكفرهم وقولهم على مريم بهتانا عظيما وقولهم إنا قتل المسيح عيسى بن مريم رسول الله وَمَا قتلوه وَمَا صلبوه ولكن شبه لهم وَإِنَّ الَّذِينَ اخْتَلَفُوا فِيهِ لَفِي شَكٍ مِّنْهِ مَا لَهُم بِهِ مِنْ عِلْمٍ إِلَّا اتِّبَاعَ الظَّنِّ وَمَا قَتَلُوهُ يَقِينًا وَقَوْلِهِمْ إِنَّا قَتَلْنَا الْمَسِيحَ عِيسَ بِنَ مَرْيَمَ رَسُولَ اللَّهِ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 তারা আসলে বিভ্রান্ত ছিল তারা জানত আসলে কি হয়েছে সত্যি সত্যি ঘটনাটা হয়েছে আমরা দেখি যে এটা ইতিহাস থেকে দেখতে পারি আল্লাহ তুলনাবার পর তুলনার পর তার অনুসারীদের মধ্যে একটা বিতর্ক চলেছে তিনশো বছরের উপর সময় ধরে তারা আহ হঠাৎ করে যখন তিনি নেই হয়ে গেলেন তখন তাদের মনে প্রশ্ন লাগলো ইসা আসলে কি ছিলেন তারা এরপর এরপর ডিবেট করতে লাগলো ঈসা আসলে কি ছিলেন এই বিষয়ে বিতর্ক করতে করতে তাদের মধ্যে অনেকগুলো দল অনেকগুলো মত তৈরি হলো কেউ কেউ বলল তিনি ছিলেন আল্লাহ কেউ বললেন আল্লাহ আল্লাহর রাসুল এই এই যে মতবিরোধ বা মত পার্থক্যটা আসলে তখন কখনোই সমাধান হয়নি সেভাবে বরং তাদের মধ্যে এই মতবিরোধ মত পার্থক্য দিন দিন বাড়তে থাকে কয়েক বছর পর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 অর্থাৎ বিদাত তৈরি করে আস্তে আস্তে যেমন সে একটা নতুন একটা কনসেপ্ট আহ ঢুকায় ঢুকায় খ্রিস্টার মধ্যে সেটা হলো আল ইসলাম মানুষের পাপের জন্য মারা গেছেন এই ধরনের একটা ধারণা ইসা ছিল আল্লাহ পুত্র তিনি মারা গেছেন মানুষের পাপের বোঝা প্রসারণ করার জন্য আরেকটা মারাত্মক ত্রুটি বিশ্বাস তিনি ঢুকিয়েছেন সেটা হচ্ছে ত্রিতত্ত্ব বাদ বিনিটি এই তত্ত্ব মতে আল্লাহ आल्लर पुत्र आईसा जिब्रिलीटन आल्लाश्वर खुबी आज खुबी विश्वास बोझा खुबी कठिन एम कि तत्व एम कि मन गा थियोरि से ख्रीस्टर्मे मध्य प्रवेश कर ख्रीस्टर्म को दूषित कर शुरू करें तो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 তাদের উপরে তলোয়ার দিয়ে মাথা দুভাগ করে ফেলা এই এই ভয়াবহ ভাবে তাদেরকে হত্যা করা হতো নির্যাতন করা হতো এবং তারা দেখা যাচ্ছে এই প্রায় এরকম তিনশো বছর ধরে হয়েছিল খ্রিস্টানরা কোন রকম গোপন করে চলে এবং এর মধ্যে সেটা হয় যে সেইন্ট পল এর আহ অনুসারী একটা কথা বলি সেটা হচ্ছে খ্রিস্ট ধর্মের এই সার ইসলামের চলে যাওয়ার পর খ্রিস্ট ধর্মের দুটো ভাগ তৈরি হয় একটা হচ্ছে একটাকে বলা হয় জিউশ খ্রিস্টান বা আমরা বাংলা বলতে পারি তাহিদবাদে খ্রিস্টান যারা তাহিদের উপরে ছিল যারা বিশ্বাস করতো আল্লাহ রাসন ছিলেন ইসা আল ইসলাম আরেকটা ভাগ তৈরি হয় সেটা হচ্ছে যারা ইংলিশে বলা হয় পলেন খ্রিস্টান তারা বিশ্বাস করতো যে ইসা ছিলেন আল্লাহর পুত্র তারা ট্রিনিটি বা ত্রিতত্ব ত্রিতত্ববাদে বিশ্বাস করতো যে আল্লাহ আল্লাহর পুত্র তারা সবাই এক একই সত্তাহ ধরনের এবং ঈসা তাদের পাপের জন্য মারা গেছেন এই ধরনের কিছু বিশ্বাস তো এই দুটো ধারা এই দুটো ধারা টিকে থাকে যদিও তাহকিদবাদে খ্রিস্টানদের সংখ্যা আস্তে আস্তে কমতে থাকে তিনশো বছর ধরে নির্যাতিত হওয়ার পরে একটা পরিবর্তন আসে তিনশো দশ সালে একজন হোক তাদের তার কিছুদিন পর সম্রাট কনস্টান্টাইন সে যখন ক্ষমতা আসে পুরো বিষয়টা একদম ঘুরে যায় কারণ সে নিজেই খ্রিস্টান ধর্ম খ্রিস্ট গ্রহণ করে বসে ৩২৫ সালে সে একটা মিটিং ডাকে এবং এটা ছিল একটা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 তারা হচ্ছে তারা খ্রিস্টান না হত্যা করো বা তাদেরকে বের করে দাও তারা খ্রিস্টান তাদের বিশ্বাসকে ভ্রান্ত বিশ্বাস বলে গ্রহণ হলো সেই মিটিং এ যেমন সেখানে যেমন একজন ছিলেন আরিয়াস যেটা একটা বিখ্যাত নাম তারা ছিল বলা যেতে পারে তাহিদবাদে খ্রিস্টান যারা বিশ্বাস করতেন যে আইসা আসলাম ছিলেন আল্লাহ রসুল তো এরপর যেটা হয় ই তাহিবাদে খ্রিস্টানদের উপরে অত্যাচার শুরু হয় তো তারা পালিয়ে আসেন বিভিন্ন দিকে তো এভাবে তাদের মধ্যে থেকে তাহিদ আস্তে আস্তে হারিয়ে যায় এবং তাদের মধ্যে বিদাত প্রবেশ করে এরপর যেটা হয় রোমান কালচার এবং গ্রীক কালচার গুলো খ্রিস্টানদের মধ্যে ব্যাপকভাবে প্রবেশ করা শুরু করে এবং রোমান সাম্রাজ্য পুরোটাই আস্তে আস্তে খ্রিস্টান হয়ে যায় এটা নিয়ে আমরা পরে আলোচনা করব তো তাওহিদ বাদে খ্রিস্টানদের সংখ্যা এভাবে আস্তে আস্তে কমে যায় এবং কমতে কমতে একেবারেই আহ শূন্যের কোথায় চলে আসা অল্প কিছু লোক রাসুল্লাহ সাল্লাহ আসলামের জমানা পর্যন্ত বেঁচে ছিল তাহিদ খ্রিস্টান হয়ে যারা তাহিদের উপরে ছিল এর মধ্যে একজন আমরা দেখি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 हाथ पल मानसा दिए कथा छाओसामा रूपक अर्थे तो सरिया सरिया माने तेल नियम नीति नहीं ख्रान धर्म बदले जाए तो आल इस्लम बेपर आल्ला तुमने जो प्रत्येक मानसर मृत्यु घटे आईसा आल्लम के मृत्यु घटना घटना এটা তখন হবে যখন আল্লাহ তাকে আবার দুনিয়াতে পাঠাবেন তাকে কখন পাঠাবেন তাকে পাঠাবেন আল্লাহ তাল্লাহ আহ ইমাম মাহাদির আগমনের শেষ জমানায় এই সাল ইসলামের আগমন হবে তো আমরা একটা জেনে নিই যে তিনি কখন আসবেন বা কিভাবে আসবেন একটা হাদিস আছে হাদিসটা আছে আবু দাউদে হজরত আবু হুলের রাজি আল্লাহ আলাহা থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেন আমার এবং ঈসার মাঝে কোন নবী আগমন করেননি অবশ্যই তিনি দুনিয়াতে আবার অবতরণ করবেন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 তার সময়ে আল্লাহ তালা ইসলাম ব্যতীত সব ধর্মকে বিলীন করে দেবেন এইসা দাজ্জালকে ধ্বংস করবেন এরপর তার স্বাভাবিক ওফাত হবে মুসলিমরা তার জানাজার নামাজ সম্পন্ন করে রাউজার পাশে তাকে দাখল করবেন ইসা আল ইসলাম আসবেন ইমাম মাহাদির পরে কারণ দাজ্জালের সাথে লড়াই করার ক্ষমতা ইমাম মাহাদির থাকবে না সেই মুহুর্তে আইসা আলা ইসলাম আসবেন ফেরিস্তাদের পাখার উপরে ভর করে আহ ঘটনাটা খুব চমৎকার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 এরপর আসবে ইয়াজুজ মাহুজ এবং ইসলামের আহ ভবিষ্যৎ কাহিনী আমরা অন্য নবীদের ক্ষেত্রে কাহিনী বলেছি তারা এসেছেন দাওয়াত দিয়েছেন আল্লাহ এরপর একটা কম গ্রহণ করেছে কমের একটা অংশ আর একটা অংশকে ধ্বংস করে দেওয়া হয়েছে আজাব দিয়ে কিন্তু ইসা আলাহামের কাহিনী এখনো বাকি আছে ভবিষ্যতের কাহিনী তো ইনশাল্লাহ এটা অবশ্যই ঘটবে ইনশাল্লাহ এটা অবশ্যই ঘটবে আচ্ছা তো এরপর আরেকটা জিনিস কি আমাদের দিন আইসা আল ইসলাম সাক্ষ্য আমরা জানি আমরা বলেছি যে মুসলিম খ্রিস্টান এবং ইহুজিদের যে মূল বিভেদের কেন্দ্রবিন্দু হচ্ছেন আইসা আলহ ইসলাম তো এই বিভেদ এই বিভেদ যাকে কেন্দ্র করে তিনি কি দিন সাক্ষ্য দেবেন যে তিনি আসলে দুনিয়াতে কি বলতে এসেছেন তিনি কি বার্তা কি মেসেজ মানুষের কাছে দিয়েছেন তো সুরা দুঃখিত আমি করতে পারছি না আল্লাহ বলবেন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 अर्थात आल्ला सक्र सवार पुत्री अपनी पवित्र महान जर अधिकार नहीं क्या बोला सम्भव नए जो इबाद जो अवश्य जा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 मोली आलेम लक्षण जेनेता तारुद्धे धर्मद्रोहितर अभिज तैर अभिजुक उत्थन करुष आलेम होते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 ইচ্ছা করবেন আমাদের ব্যাপারে খুশি হবেন তবে চেষ্টা করতে হবে তো হক আলেম সবাই হন না এবং আমরা শাসকের অনুগত হয়ে শাসকের পক্ষে ফতা দিয়েছেন যেটা এখানে ইহুদিরা করেছিল তারা রোমানদের রোমানদের সাথে তারা রোমানদের সাথে আটাত করেছিল তারা শাসকের সাথে আটাত একজন সত্য নামের বিরুদ্ধে যেটা আমাদের সময় এখনো হয় যে আলেমরা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 দ্বিতীয় একটা বিষয় যেটা বর্তমান সময় একটা ফিক সেটা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের ব্যাপারে যা আমরা অনেক সময় এরকম কিছু কথা বলে থাকেন তারা তারা কিতাব কাফের নয় তো হ্যাঁ তারা আহলে অবশ্যই কিন্তু তারা কাফের নয় বা তাদের কাফের বলা যাবে না এই ধরনের কিছু কথাবার্তা আমরা শুনি যেটা আসলে স্থান করে চোদ্দশো বছর ধরে আমরা কখনো শুনিনি এর উত্তরে আমরা বলবো যে তারা কুফফি করেছে মাল্লা তাদেরকে তাদেরকে কুফফির কথা তারা তারা যে বিশ্বাস করে তারা যে বিশ্বাস যেমন ইউথের বিশ্বাস করে আল্লাহ ইউথের বিশ্বাস করে আল্লাহ কৃপন এবং অনেক এবং ত্রুটিপূর্ণ বিশ্বাস যেগুলো কুফি সামিল খ্রিস্টানরা বিশ্বাস করে ইসলাসম ছিল আল্লাহর পুত্র মারিয়াম আহ মারিয়ামের ব্যাপারে মারিয়ামকে তারা কোন কোনো সেক্ট ইসলাম খ্রিস্টানদের তারা ঈশ্বর মনে করে তারা ত্রিত্ব ত্রিতত্ব আহ ত্রিত্ববাদে বিশ্বাস করে ত্রিনেটিতে বিশ্বাস করে আল্লাহ আল্লাহর পুত্র তারা কুফ্রি করে যারা বলে নিশ্চয় আল্লাহ হচ্ছেন মারিয়ামের পুত্র ঈসা আল্লাভ করেছেন সুরমা দেয় লনাহা যারা বলে আল্লাহ হচ্ছেন তিনজনের মধ্যে তৃতীয় অর্থাৎ ট্রিনিটি বাফরি হিসাবে সাব্যস্ত করেছেন আল্লাহ সার কাছে কুফরি বলেছেন এবং আমরা থাকতেন তাহলে মুসা আল্লাহলামকে রাসুল্লাহ সারিয়া মেনে চলতে হতো রাসুল্লাহ আনুকত্য করতে হতো রাসুল্লাহ সাল্লাইসালাম যখন এসেছেন কেউ যদি রাসুল্লাহ সাল্লামকে নভ হিসেবে স্বীকার না করে তাহলে সে কাফের এটা নিয়ে কোনো সন্দেহ কাছে গ্রহণ চোদ্দশো বছরের জন্য কাফেরদের কাছে নিজেদের দিনকে সহজ ভাবে তুলে ধরার জন্য অনেকে বিষয়টাকে অস্বীকার করে যে আহানি কিতাব কাফের আচ্ছা তিন নম্বর বিষয়টা হচ্ছে বিদা ভয়াবহতা আমরা আমরা আমরা বলেছি যে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 खर्म के लिए रोमान कलचारोमान रोमीधर्मे जान रोमान सहजे खर्म ग्रहण कर ग्रहण करते आग्रह तो मे विषय समस्या क्या सरकार शासक तरह प्रभावमुक्त थे दिन के तरा तरह चाहे तर क्षमता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 तर स्वर्थ बिुदे जो दिन इसलम क्या दिन इधर उठे देखी गई एम नतारणा जी होक नहीं खूब बेटे जाबना मूल कथा हमत थोड़ा एवं शासक वर्ग बेपारे सवधान थका जो कहीं दिन के পরিবর্তন করতে না পারে খ্রিস্টান ধর্মের বিস্তৃতির বিষয়টা এখানে বোঝা যায় যে একটা একটা ধর্মকে যখন শাসক তার নিজ কাজে ব্যবহার করে তখন সেই ধর্মটা হয়তো সহজে প্রচার প্রসার পায় সত্য কিন্তু সেই ধর্মটা কিন্তু বদলে যায় যেই শিক্ষা নিয়ে আইসা আল ইসলাম এসেছিলেন সেই শিক্ষা কিন্তু আজকের খ্রিস্টানরা অনুসরণ করে না যদি তারা দাবি করে তারা খ্রিস্টান কিন্তু সেই শিক্ষা তাদের মাঝে নেই তো ধর্মের প্রচার প্রসার বা দিনের বিস্তৃতি লাভ করাটা উদ্দেশ্য আমাদের কিন্তু সেটাকে বদলে নয় সেটাকে কাটছাট করে নয় কাটছাট করলে সেই দিন আর দিন থাকবে না এর পরবর্তী একটা বিষয় সেটা হচ্ছে আদর্শিক বিশ্বাসের বিষয়টা এখান থেকেই চলে আসে যে আল্লাহতালা বলেছেন যে তোমার অনুসারীরা ইসার অনুসারীরা অনুসারীদের দুটো দল হবে এবং যারা ইমার আনবে তারা বিজয়ী হবে তো আইসা আল ইসলামের আসল অনুসারী কারা ईसार अनुसारी आस्ते आस्ते कमी बन इसरा जो आज केहुदी बन इसराइल वंश वंशधर कहीं वंशधारा दिए आल्लाचार करें बन इसराइल आज केहुदीरा जदि मुसा आलाइल से हक से सठ वंशधारा जेटा के वंशधार क्या वंशधारा दिए अल्लाह तलाचार करें जन आल्ला যে আইসার অনুসারীদেরকে আল্লাহ বিজয় রাখবেন এবং কথা হাওয়ারিনদের কে হাওয়ারিনদেরকে আইসা আল ইসলাম জিজ্ঞেস করেছিলেন যে কে হবে আমার আল্লাহ পথে সাহায্যকারী হাওয়ার আল্লাহ তার বললো আমরা দিনের জন্য সাহায্যকারী আমরা আসলে একটা অজানা বিষয় বা একটা অপরিচিত বিষয় বলা যায় দিনের জন্য সাহায্য করা এটা কি জিনিস আমরা কি ভাবতে পারি আমাদের কাছে দিন মানে হচ্ছে হয়তো কালেমা সালাত সাওম।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 মানদণ্ড হচ্ছেন আল্লাহ আল্লাহাল নবীরা তারা হচ্ছেন স্ট্যান্ডার্ড তাদের সম্পর্কে জানার এবং পড়াশোনা করার যে রয়ে গেছে সেটা হচ্ছে এবং যা বলে গেছেন এটা ছাড়া আর কোনো পথ নেই আমরা কেন এই কথা বলছি অনেকে বলতে পারেন যে খ্রিস্টানরা তাহলে কোথা থেকে যান নবীদের কথা তাও তো বিশ্বাস করেন কিন্তু আসলে যেটা সত্য সেটা হচ্ছে খ্রিস্টান বা ইহুদিরা যে কিতাব অনুসরণ করে বর্তমানের বাইবেল এবং ইঞ্জিল তারা যেটা আছে সেগুলো বিকৃত হয়ে গেছে জাস্ট অল্প একটা যেগুলো দৃশ্য বর্ণা এসেছে সেগুলো খুবই আপত্তিকর যেমন নূ আল ইসলামের ব্যাপারে বলা হয়েছে তিনি মদ খেয়ে উলঙ্গ হয়ে শুয়েছিলেন ইব্রাহিম আলহ ইসলাম সম্পর্কে বলা হয়েছে তিনি মিশরের রাজার কাছে যাওয়ার জন্য তার স্ত্রীকে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 নিশ্চয়ই যারা আল্লাহ এবং তার রাসুল সাথে কুফরি করে এবং আল্লাহ ও তার রাসুল এবং কিছু এবং তারা এর মাঝামাঝি একটি পদ গ্রহণ করতে চায় তারা হলো প্রকৃত কাফের আল্লাহ বলছেন সুরাসুয়ারায় নুহের লোকরা নবীদেরকে অস্বীকার করেছে আদের লোকেরা নবীদের অস্বীকার করেছে সামুদের লোকেরা নবীদের অস্বীকার করেছে ख्रीटाना सबावस विश्वास कर लो जेहतुरा मुहम्मद सलाम्वास करना यह मोटामुटी सीरीज नबी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 তো সেই ক্ষুদবার মাঝে এক বেদুইন বেদিন হওয়ার কারণে সম্ভবত তার আসলে আচার ব্যবহার করাটা ভালো ছিল না সে ক্ষুদবার মাঝে কথা বল কথা বলে উঠল রাসুল কথা বলছেন তার মধ্যে সে কথা বলে উঠল কিয়ামত কখন রাসুল আসসালাম কোন উত্তর দিলেন না আবার সে জিজ্ঞেস করল কিয়ামত কখন সাহেব এরকম বিরক্ত হলেন তো রাসুল কিন্তু তার কোন উত্তর দিলেন না ক্ষুদা শেষে তিনি তাকে বললেন কি জানতে চাও সে বলল কিয়ামত তখন রসুলাম বললেন তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুত করেছ তখন সে বললো আমি খুব বেশি সালাতাও করিনি কিন্তু আমি আল্লাহ রাসুলকে ভালোবাসি আল্লাহ এবং আল্লাহ রাসুলকে ভালোবাসি তখন রসুলাম বললেন যে তুমি কেয়ামতের দিন তার সাথে থাকবে যাকে তুমি ভালোবাসো নবীদের কাহিনীগুলো আমাদের বর্ণনা করার উদ্দেশ্য হচ্ছে যারা নবীদেরকে ভালোবাসতে পারি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 سبحانك الله وبحمدك استغفرك واتوب إليك